পরিবেশিত হবে পৃথিবীর এর আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম আবু তালিব এবং খাদিজা রাদাল আনহার মৃত্যু নিয়ে আবু তালিব ছিলেন রসুল্লাহ সাল্লু আলীহাস্লামের পলিটিক্যাল প্রটেকশন আর খাদিজা ছিলেন তার ঘরের স্বস্তি এই দুইজন মানুষ যখন বিদায় নিলেন তখন রসুল্লা সাল্লু আলিয়া জন্য সে সময়টা বেশ কষ্টকর হয়ে দাঁড়ায় আবু তালিবের অনুপস্থিতিতে কোরআশা অনেক বেপরোয়া হয়ে ওঠে যা আমরা আগে আলোচনা করেছি এর ওপর যখন তাইফের লোকেরা রসুল্লাহ সাল্লু আলিহাসাল্লামকে খুব বাজেভাবে প্রত্যাখ্যান করল তখন সেটা কষ্টের উপর আরো কষ্ট যোগ করল নিরাপত্তাহীনতা অসহায়ত্ব আর একাকিত্ব যেন রসুল্লাহ সাল্লাই সাল্লামকে ঘিরে ধরল আর তখনই ঘটল এক বিস্ময়কর ঘটনা আল ইসরা আলমিয়া রাজ রসুল্লাহ সাল্লু আলাইস্লামের এই কষ্টের সময়ের পরে আল্লাহ আল্লাহতালের কাছ থেকে লাভ করলেন এক অনন্য সাধারণ উপহার যেই উপহার এর আগে কাউকে দেয়া হয়নি কোনো নবী না কোন নসুল কেনা কোন বান্দাকেও না কষ্টের পরিমাণ যত বেশি হবে তার সাথে সাথে আল্লাহাল পক্ষ হতে অনুগ্রহের পরিমাণও অনেক বেশি হবে আল ইসরাওয়াল মেয়েরাজ ছিল আল্লাহর পক্ষ থেকে রসুল্লাহ সাল্লাহ আলী হাসলামের প্রতি একটি অনুগ্রহ আল ইসরাওয়াল মেয়েরাজ ছিল একটি বিস্ময় ভ্রমণ এই ভ্রমণের মাধ্যমে রসুল্লাহ সাল্লাহু আলিহালামকে আল্লাহ তালা তার শক্তি আর ক্ষমতা আর কিছু নিদর্শন দেখিয়েছেন যেন আল্লাহ রসুল সাল্লাহু আলিহাস্লাম ইমানি শক্তিতে আরও বেশি বলিয়ান হতে পারেন শির্কের বিরুদ্ধে যে মিশন তিনি শুরু করেছেন সেই মিশন চালিয়ে যেতে মনস্তাত্ত্বিকভাবে শক্তিশালী থাকা খুব জরুরি ছিল এই একই উদ্দেশ্যে মুসা আলাহিসাল্লামকে আল্লাহ তালার কিছু আয়াত বা নিদর্শন দেখা হয়েছিল কৌল হি আস অথ অলিহু শু বিহলমি ফিহ মরিব উল অলকিহমুস ফলক হিদ হি قال خذها ولا تخف হে মূসা তোমার ডান হাতে ওটা কি সে বলল এটা আমার লাঠি আমি এতে ভর দেই এর সাহায্যে আমি আমার মেষপালের জন্য গাছের পাতা ছেড়ে দেই আর এতে আমার আরো অনেক কাজ হয় আল্লাহ বললেন হে মোসা ওটা নিক্ষেপ করো। তখন সে তা নিক্ষেপ করল অমনি তা সাপ হয়ে ছোট ছুটোছুটি করতে লাগল আল্লাহ বললেন ওটাকে ধরো ভয় পেও না আমি সেটাকে এক্ষণি তার আগের রূপে ফিরিয়ে দিব আর তোমার হাত বগল দিয়ে টানো তা ক্ষতিকর নয় এমন সুভ্রজ্জ্বল হয়ে বের হয়ে আসবে অন্য আরেকটি নিদর্শন হিসাবে সুরা তোয়াহা আয় সতেরো থেকে ২২। আল্লা মেয়েরাজ ছিল রসুলের জন্য স্বস্তি শান্তনা এবং প্রস্তুতি আল্লাহ সুরা ইসরা এবং পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছিলেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত যার আশেপাশে আমি বরকত দিয়েছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সুরা এসরা আয়াত এক এবং সে তার প্রতিপালকের বড় বড় নিদর্শন করেছেন তিনি বলেন আল ইসরা কোন জ্যানতানো ঘটনা নয় এই ঘটনার সময়ে আল্লাহ রসুল দেখেছেন আল্লাহর বড় নিদর্শনগুলোকে নিজ চোখে দেখেছেন আসমান ও জমিনের রাজ্যকে এসবকে ছাড়িয়ে আল্লা রসুল সাল্লা সাল্লামের এই ভ্রমণ বিশেষ গুরুত্ব বহন করে এই ভ্রমণের মধ্যে রয়েছে সুদূর প্রসারী হিকমা আল ইসরা ঘোষণা করে মোহাম্মদ সাল্ল আলহ্লাম হলেন মক্কা এবং জেরুসালেম দুই কিবলার নবী এই ইসরা ঘোষণা দেয় নবী মহাম্মদ সাল্লু আলাইসাল্লাম হলেন প্রাচ্য আর পাশ্চাত্যের ইমাম তিনি হলেন সকল নবীর উত্তস্বরী এবং তিনি হলেন তারপরে আগত সকল প্রজন্মের ইমাম এই ভ্রমণে নবীরা আল্লসুল সাল্লু আল্লামের ইমামত্বে সালাহ আদায় করেছিলেন এই ঘটনা আর কখনও ঘটেনি যা বলে দেয় আল্লাহর আল্লাহ রসুলসাল্লাই আনিত বার্তা হল একটি সার্বজনীন বার্তা যা সকল যুগ ও কালের জন্য প্রযোজ্য আল ইসরাম মেয়েরাজের ঘটনাটি বিভিন্ন হাদিসে এসেছে এবং প্রতিটি বর্ণার মধ্যে কিছু পার্থক্য ও নতুনত্ব আছে আমরা সংক্ষিপ্ত এই যাত্রার সার অংশ তুলে ধরার চেষ্টা করবামের বর্ণনায় মেয়েরাজের রাত আমি তখন আল হিজরে অর্থাৎ কাবার নিকটে অর্ধকলাকার জায়গাটিতে আমার কাছে আসলেন একজন ফেরেস্তা তিনি আমার উদরকে উন্মুক্ত করলেন তারপর হৃৎপিণ্ডকে বের করে এনে ইমানে পরিপূর্ণ একটি স্বর্ণের পাত্রে রাখলেন সেটিকে এই পাত্রে ধুয়ে আমার উদরে বসিয়ে দেয়া হল এরপর আমার সামনে এমন একটি জন্তু উপস্থিত করা হলো যা আকৃতিতে ঘোরার চেয়ে ছোট কিন্তু গাধার চেয়ে বড় এই জন্তুটি যতদূর সম্ভব দেখা যায় তত দূর পর্যন্ত এক লাফে চলত আল্লাহ রাসুল সাল্লু আল্লাম এই জন্তুটির অস্বাভাবিক দ্রুততা সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছেন এই জন্তুর দু যতদূর যায় সেই পরিমাণ দূরত্ব সে এক ধাপে অতিক্রম করে অর্থাৎ এটি প্রচন্ড দ্রুত গতিসম্পন্ন জন্তু ছিল তার উপর চড়লে মনে হবে পুরো পৃথিবীটা যেন গুটিয়ে মরানো হচ্ছে জিপ্রিল আমাকে সেই জন্তুর উপর উঠতে বললেন এরপর তিনি আমাকে পদ দেখিয়ে নিয়ে গেলেন তিনি আমাকে জেরুসালেম নিয়ে গেলেন সেখানে পৌঁছে আমি আমার বাহনটিকে মসজিদের কেটে বেঁধে ভিতরে প্রবেশ করলাম তারপর সেখানে দুই রেখাত সালাদ আদায় করলাম সেখানে ওই সময় অন্যান্য নবিরাসুলগণও সালাদ আদায় করছিলেন এবং এই জামাতের নেতৃত্বে ছিলেন রসুল্লাহ সাল্লু আলহিসাম তিনি ইমামের দায়িত্ব পালন করছিলেন রসুলুল্লাহ সাল্লু আলহিসাম বলেন এরপর জিব্রিল আমাকে আসমানের দিকে নিয়ে গেলেন আমরা সবচেয়ে নিচের আসমানের দরজায় পৌঁছলাম জিব্রিল দরজায় টোকা দিলেন দরজার প্রহরীরা জিব্রিলকে জিজ্ঞেস করলো। আপনি কে জিব্রিল বললেন আমি জিব্রিল তারা বলল আপনার সাথে কে আছেন জিব্রিল বললেন মোহাম্মদ সাল্লা আলহ্লাম তারা বললেন তাকে কি আসার অনুমতি দেয়া হয়েছে জিব্রিল বললেন হ্যাঁ তারা বললেন তাকে স্বাগতম এবং তার আগমনে আমরা আনন্দিত প্রহরীরা আনন্দের সাথে গেট খুলে দিল এখানে লক্ষণীয় অনুমতি ছাড়া সেখানে ঢুকতে পারে না কেউ एमकी रसुल्ला सल्लाओ पारे गेट खुले देर पर रसल्लासल्लम भीदरे प्रवेश करें भेतरे प्रवेश कर पिता आदम आलाम्प देखते पेल जिब्रिले परिचय कर दिले जिब्रिल अपन पिता आदम आलाईसम तालम दिन असलम आलैकुमें वालिकुम अल्सलम एरपर आदम बोलें पवित्र पुत्र के स्वागतम पवित्र रसुल के स्वागतम আদম আলাইসাল্লাম দেখা পেলেন তার কোটি কোটি সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুত্র মোহাম্মদ সাল্লামের হাজার বছর পরে সর্বশ্রেষ্ঠ পুত্রের সাথে দেখা করার সুযোগ পাওয়া ছিল পিতা আদমের জন্য এক মহা আনন্দের ঘটনা জন্য সেই মুহূর্তটি অবশ্যই একটি অভূতপূর্ণ আনন্দময় মুহূর্ত ছিল কিন্তু তাদের আলাপচারিতার সময় ছিল বেশ অল্প কেন কেননা রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের হাতে সময় ছিল কম তার জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে এরপর জিবরিল রসুল্লা সাল্লাইসাল্লামকে নিয়ে দ্বিতীয় আসমানের দিকে রওনা দেন তারা সেখানকার দরজায় পৌঁছলে আগের মতো প্রহরীরা তাদের পরিচয় জানতে চাইল পরিচয় পর্ব শেষে তারা দরজা খুলে দিল নবী সাল্লাইসাল্লাম বলেন আমি ভিতরে প্রবেশ করে এইসা আলাহিসাল্লাম ও ইয়াহিয়া আলাহিস্লামের দেখা পেলাম তারা দুইজন ছিলেন আত্মীয় রসুল্লাহসাল্লাহ সাল্লাম বর্ণনা করেন আমি তাদের সাথে সালাম বিনিময় করলাম অর্থাৎ নবীরা একে অপরকে আসসালাম ও আলাইকুম বলে অভিবাদন জানাতেন এরপর তৃতীয় আসমানের দিকে রওনা দিলাম সেখানে বোঝে দেখা হল ইউসুফ আলাইস্লামের সাথে ইউসুফ আলাহিসামের সম্পর্কে রসুল্লাহ সাল্লা বলেছেন তাকে দুনিয়ার সৌন্দর্যের অর্ধেক দেয়া হয়েছিল চতুর্থ আসমানে গিয়ে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম দেখা করলেন নবী ইতরিস আলাহাইসালামের সাথে নবী করিম সাল্লাহু আলাইস্লাম বর্ণনা করেন আমরা এরপর পঞ্চম আসমানে গেলাম সেখানে হারুন আলাহিসামের সাথে দেখা হল মুসা আল্লাহ ইসলাম ছিলেন ষষ্ঠ আসমানে তার সাথেও আমার সাক্ষাৎ হয় রসুল্লা সাল্লাহিস্লামকে দেখে সালাম বিনিময় ও স্বাগত জানার পর মুস আল্লাহ শুরু করলেন কান্নার কারণ জিজ্ঞেস করা হলে তিনি বললেন এক যুবককে রিসালাতে দায়িত্ব দেওয়া হয়েছে আমার পরে কিন্তু জান্নাতে তার অনুসারীর সংখ্যা আমার চেয়ে বেশি হবে মুহম্মদ সাল্লা আবির্ভাবের আগে যে কোনো নবীর চেয়ে মুসা আল্লাহিমের অনুসারীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি বরী ইসরায়েল ছিল সংখ্যার দিক থেকে অন্য সকল মুসলিম জাতি অপেক্ষা সর্ববৃহৎ কিন্তু মুহাম্মদ সাল্লাহ আলাইস্লামের উম্মতের সংখ্যা বন ইসরায়েল থেকেও বেশি এই কারণেই মূসা কাঁচ ছিলেন মূসা আলহ্লাম ওম্মতের সংখ্যা নিয়ে প্রতিযোগিতা বিদ্যমান ছিল কিন্তু এই প্রতিযোগিতার মধ্যে কোনোরকম ঈর্ষাবোধ বা হিংসা ছিল না তাদের মধ্যে ঋদ্ধতাপূর্ণ প্রতিযোগিতা ছিল মুসা আল্লাহলাম ও মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামের পরবর্তী কথোপকথন থেকে তা স্পষ্ট হয় রসুল্লাহাম বললেন এরপর সাক্ষাৎ করলাম এবং তার সাথে অন্য একটি বর্ণা এসেছে যে ইব্রাহিম সালাম বায়তুল মামুরে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন বায়তুল মামুরের নাম কোরআনে উল্লেখ করা আছে আল্লাহ কোরআনে বায়তুল মামুরের শপথ নিয়েছেন কাবা ঘর যেমন আল্লাহ তালার ইবাদত করার জন্য দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত প্রথম ঘর বায়ুল মামুরও তেমন তবে সেখানে ইবাদত করে ফেরেস্তারা মুসলিমরা যেমন কাবার চারপাশে তাওয়াফ করে তেমনি ফেরেস্তারা বায়তুল মামুরে আল্লাহর ইবাদত করে রসুল্লাম বলেছেন যে প্রতিদিন বায়তুল মামুরে সত্তর হাজার জন ফেরেস্তা যায় আর তারা কোনদিনই সেখানে ফিরে আসে না বায়তুল মামুরে ফেরেস্তাদের সংখ্যার কাছে দুনিয়ার মানুষের সংখ্যা কিছুই না মহাবিশ্বের সর্বত্র চার আঙ্গুল পর পর ফেরেস্তারা ছড়িয়ে ছিটিয়ে আছে তারা রুকু অথবা সিজদায় আল্লাহর ইবাদত করছে এই সুবিশাল সৃষ্টির সামনে মানবজাতির সংখ্যা অতি নগন্য ইব্রাহিম আলাহ সাল্লাম বাইতুল মামুড়ে হেলান দিয়ে বিশ্রাম নেয়ার ঘটনাটি বেশ তাৎপর্যপূর্ণ কারণ তিনি দুনিয়াতে কাবা নির্মাণ করেছিলেন আল্লাহালা যখন তাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন তখন তাকে ফেরেশ ঘর বাইতুল মামোরে বিশ্রাম নেয়ার সুযোগ দিয়েছেন এরপর অসল্লাম আলাইসাল্লাম বলেছেন আমি সেখানে সিদ্দরুল মুন্তাহা দেখেছি আরো কিছু দূরে গিয়ে আমি সিদ্ধাতুল মুন্তাহায় পৌঁছালাম সিদ্ধাতা একটি গাছ এটি আসমানের শেষ প্রান্তে অবস্থিত এর পরেই শুরু হয়েছে আখিরাতের জীবন জান্নাত আল্লাহ অর্থাৎ আল্লাহ তালা সৃষ্ট এই বিশ্বের শেষ প্রান্ত হল সিদ্ধাতুল মুহা একটার পর একটা করে মোট সাত আসমান সব শেষে রয়েছে সিদ্দ্রুল মুনতাহা এর পরেই শুরু হয়েছে অন্য আরেক এক জগৎ আখিরাতের আবাস রসুল্লা সাল্লাই মুনতায় পৌঁছে দেখলেন এর নিচ থেকে চারটি নদী প্রবাহিত হচ্ছে তিনি জিব্রিলকে এই নদী সম্পর্কে জিজ্ঞেস করলেন বললেন দুইটি নদী দৃশ্যমান আর বাকি দুইটি নদী লুকায়িত যে দুইটি নদী দেখা যায় সেগুলো হল নীলনদ ও ফোরাত নদী আর লুকায়িত নদীগুলো জান্নাতের নদী দুনিয়ার নীলনদ ও ফোরাত নদী এতটাই পবিত্র যে এই দুইটার সমতুল্য নদী আসমানে রয়েছে আর এই গাছটি জান্নাতের এত কাছে যে জান্নাতের দুটি নদী এর নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এই সাত আসমানের আকাশ সম্পর্কে বলা আছে প্রথম আসমান দ্বিতীয় আসমানের তুলনায় মরুভূমিতে পরে থাকা একটি আংটির মতো। দ্বিতীয় আসমান তৃতীয় আসমানের তুলনায় মরুভূমিতে পরে থাকা আরেকটি আংটির মতো এভাবে পরের একই আর সপ্তম আসমান কুরসির তুলনায় মরুভূমিতে একটি ছোট্ট আংটির মতো। সর্বনিম্ন আসমানের তুলনায় কুরসি যে কতটা বড় সেটা ধারণা করা আমাদের সাধ্যের বাইরে আমরা যে দুনিয়ায় আছি তা প্রথম আসমানের মধ্যে অবস্থিত কারণ আল্লাহ তালা বলেছেন আমরা সর্বনিম্ন আসমানকে নত্রাজি দিয়ে সজ্জিত করেছি অর্থাৎ সমস্ত নক্ষত্ররাজি সর্বনিম্ন আসমানে অবস্থিত আর সমস্ত নক্ষত্ররাজি সর্বশেষ সীমানায় মানুষ এখনও পৌঁছতে পারেনি আর রসুল্লাহ সাল্লু আলাইস্লাম এই সুবিশাল সৃষ্টি দেখার সুযোগ পেয়েছিলেন এটি ছিল অনন্য সাধারণ এক সফর সিদ্দারতুল মনতাহা অতিক্রম করে সামনে যাওয়ার পর তিনি আরও ওপরে ওঠেন শেষ পর্যন্ত আল্লাহআর সাথে সাক্ষাৎ করেন এটাই ছিল তার ভ্রমণের চূড়ান্ত গন্তব্যস্থল আল্লাহ তাকে প্রতিদিন পঞ্চাশ ওয়াক্ত সালাত আদায় করার নির্দেশ দিলেন রসুল্লাইস্লাম বলেন আমি ফিরে আসছিলাম পথি মধ্যে মুসা আল্লাহ ইসলামের সাথে দেখা তিনি আমাকে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনাকে কি বলেছেন আমি বললাম আল্লাহতালা আমার উম্মতকে প্রতিদিন পঞ্চাশ ওয়াক্ষ সালাত আদায় করার হুকুম দিয়েছেন মুসা বললেন আপনার তা পালন করতে পারবে না আমি আপনার আগে অনেক লোককে দেখেছি এবং আমার কম বনি ইসরায়েলের সাথে দীর্ঘ সময় কাটিয়েছি মানুষের ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে আপনি আল্লাহ তালার কাছে ফিরে যান সালাতের সংখ্যা কমে দিতে বলুন যাতে আপনি নিশ্চিন্ত হতে পারেন রসুল্লাহ তার বয়োজ্যেষ্ঠ রসুলের কথা অনুযায়ী আল্লাহ তালার কাছে ফিরে গেলেন সালাতের সংখ্যা কিছুটা কমিয়ে দিন আল্লাহ তালা সালাতের সংখ্যা দশ ওয়াক্ত কমিয়ে দিলেন মোহাম্মদ সাল্লু আলহ্লাম নতুন নির্দেশ নিয়ে নিচে নেমে আসছিলেন তার সাথে আবার মুসা আলা সাল্লামের দেখা হল মুসা জিজ্ঞেস করলেন কি হয়েছে রসুলুল্লাহ তাকে খুলে বললেন তখন মুসা বললেন আবার ফিরে যান সালাতের সংখ্যা আরও কিছু কমিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালাকে অনুরোধ করুন রসুল্লাহ সাল্লু আলাম আবার আল্লাহ তালার কাছে গেলেন আরও দশ ওয়াক্ত কমিয়ে দেয়া হলো। ফিরতি পথে মূসা তাকে আবার জিজ্ঞেস করলেন রসুল্ল সাল্লু আলাইস্লাম তাকে জানালেন যে আল্লাহ তালা সালাতের সংখ্যা কমিয়ে তিরিশ ওয়াক্ত করার নির্দেশ দিয়েছেন মূসা আল্লাহি সাল্লাম সালাতের সংখ্যা আরও কমিয়ে আনার জন্য ফিরে যেতে বললেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আবারও ফিরে গেলেন এবং এবারও দশ কমিয়ে দেয়া হল মূসা এ কথা শুনে আবার যেতে বললেন এবার কমিয়ে দশ করা হল মূসার উপদেশ অনুযায়ী মোহাম্মদ সাল্লু আলাইস্লাম আবার গেলেন এবার কমিয়ে পাঁচ ওয়াক নির্ধারণ করা হল তিনি ফিরে এসে মৌসা আলাহিসাল্সাল্লামকে তা জানালেন মৌসা আল্লাহ সাল্লাম বললেন মুহাম্মদ মানুষ সম্পর্কে আমার অনেক অভিজ্ঞতা আছে আমি বনি ইসরায়েলের সাথে ছিলাম আপনার উন্মাতের জন্য এটাও কষ্টকর হবে আপনি আবার ফিরে যান এবং আরও কমিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালাকে অনুরোধ করুন মুহাম্মদ সাল্লা আলাইসাল্লাম বললেন আবার অনুরোধ করতে আমি লজ্জাবোধ করছি আমি আর পারব না মোহাম্মদ সাল্লু আলাই সালামের ব্যক্তিত্বের মাঝে বেশ কিছু পার্থক্য আছে দ্বিধাবোধ করতেন না সেই নবী বলেছিলেন তিনি আল্লাহকে দেখতে চান অথচ আল্লাহ তালাহ তার সাথে কথা বলেছিলেন যার সুযোগ অন্য কোন নবী পাননি তারপরও মুসা আল্লাহ সাল্লাম শুধু কথা বলে খান্ত হলেন না আল্লাহর সাথে দেখা করতে চাইলেন এর ফলে কি ঘটেছিল তা কোরআনে আছে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন আবার তিনি মৃত্যুর ফেরেস্তাকে ঘুষি মেরেছিলেন এবং এতে মৃত্যুর ফেরেস্তার চোখ ভালোভাবেই আঘাতপ্রাপ্ত হয়েছিল আল্লাহ তালা প্রেরিত সমস্ত নবিরাসলগুনের উদ্দেশ্য ও লক্ষ্য একই ছিল কিন্তু তাদের এক একজনের ব্যক্তিত্ব এক এক রকম ছিল এদিকে মোহাম্মদ সাল্লা সাল্লাম সালাতের সংখ্যা কমানোর জন্য যেতে লজ্জা পাচ্ছিলেন ঠিক এই সময় তিনি একটি কণ্ঠস্বর শুনতে পেলেন এটাই আপনার উন্মতের জন্য নির্ধারণ করা হয়েছে প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে তবে এর জন্য পঞ্চাশ ওয়াক্তে পুরস্কার দেওয়া হবে সেই একই রাতে রসুল্লা সাল্লাইসাল্লাম দুনিয়াতে ফিরে আসেন এরপর তিনি উম্মে আয়মানের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে পড়লেন তিনি বলেন আমি রাতে জেরুসালাম গিয়ে ফিরে এসেছি উম্মে আয়মান বললেন হে আল্লাহ রসুল এই কথা আপনি কাউকে বলবেন না কেউ আপনার কথা বিশ্বাস করবে না সবাই বলবে এটা অবাস্তব ঘটনা ওম্মে আয়মান রসুল্লাহ সাল্লাইকে ঠিকই বিশ্বাস করেছিলেন কিন্তু তিনি আশঙ্কা করছিলেন যে অন্য লোকেরা এই কথা বিশ্বাস নাও করতে পারে আর কোরাইশ মুশ্রিকরা তো এ কথা নির্ঘাত করিয়ে দেবে যেখানে জেরুসালাম যেতে প্রায় এক মাস সময় লাগে সেখানে রসুল্লাহ সাল্লি সাল্লাম এক রাতের মধ্যেই সেই জায়গায় গিয়েছিলেন শুধু তাই নয় ওই এক রাতেই সেখান থেকে মক্কায় ফিরে এসেছেন এবং এর মধ্যে সাত আসমান ঘুরে দেখেছেন তাই উম্মে আইমান তাকে এই ঘটনা সবাইকে বলতে মানা করছিলেন কিন্তু রসুল্লাহ বললেন না আমি এই ঘটনা সবাইকে জানাব লোকেরা যায় বলুক না কেন আমি এই সত্য ঘটনা প্রচার করতে পেছবা হব না এটা আমার উপর অর্পিত দায়িত্বের একটি অংশ আমার দায়িত্ব হচ্ছে সবাইকে জানিয়ে দেয়া এই বিশাল ঘটনা তাৎপর্য ও এই ঘটনা নিয়ে লোকেদের প্রতিক্রিয়া সামনে নেয়া কতটা কঠিন হবে সে সম্পর্কে রসুল্লাহ সাল্লাই ধারণা ছিল তিনি জানতেন বিষয়টা সহজ হবে না তিনি বেশ চুপচাপ ও চিন্তিত ছিলেন তিনি কয়েকজনকে এই ঘটনাটি জানালেন এক পর্যায়ে তা আবু জাহেলের কাছে পৌঁছে গেল তখন মসজিদে লোকজন কেমন প্রতিক্রিয়া দেখাবে তা নিয়ে তিনি উদ্বিগ্ন আবু জাহেল তার কাছে এসে বলল মোহাম্মদ কোন নতুন সংবাদ আছে নাকি রসুল্লাহাল্লাইসাল্লাম বললেন হ্যাঁ আছে আবু জাহেল বলল কি সেই খবর রসুলুল্লাহ বললেন আমি গত রাতে জেরুসালেম গিয়ে আবার সেই রাতেই ফিরে এসেছি আবুজাহ বলল জেরুসালেম রাসুল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ জেরুসালেম এবার আবু জাহেল বলে উঠল মুহাম্মদ আমি যদি এখনই তোমার লোকদের এখানে ডেকে আনি তাহলে কি তুমি তাদের সামনে ঠিক এই কথাটাই বলতে পারবে যা আমাকে এই মাত্র বলেছ তিনি উত্তর দিলেন হ্যাঁ অবশ্যই পারব আবুজাহেল বেশ খুশি মনে কোরআজে ডাকতে লাগল এটা ছিল তার জন্য মুহাম্মদকে পাগল প্রমাণ করার জন্য সুবর্ণ সুযোগ সে সবাইকে ডাকতে লাগল হে কোরআ লোকেরা এদিকে এসো শুনে যাও সবাই উপস্থিত হলে সে রসুল্লা সাল্লাইকে বলল হে মুহাম্মদ তুমি কিছুক্ষণ আগে আমাকে যা বলেছ তা তোমার লোকদেরকে শোনাও দেখি রসুল্লাহ সাল্লু আল্লাম কোনোরকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া বা অস্বস্তি ছাড়াই তাদেরকে বললেন আমি গত রাতে জেরুসালেম গিয়ে ফিরে এসেছি উপস্থিত লোকেরা এই কথা শুনে হাসাহাসি করতে লাগলো শীষ বাজিয়ে হাততালে দিয়ে অবজ্ঞা করতে লাগল এই ঘটনা তাদের জন্য এক চরম বিনোদনের জন্ম দিল পরিস্থিতি খুব অস্বস্তিকর হয়ে উঠল চারপাশের মানুষেরা এই ঘটনা নিয়ে মজা করছে হাসি চাঠা করছে হাততালি দিচ্ছে সেখানে তখন এমন কিছু লোক ছিল যারা নিয়মিত জেরুসালাম যেত তারা রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে মসজিদের বর্ণনা দিতে বলল জেরুসালামের বর্ণনা দিতে পড়লো। রসুল্লা সাল্লাই বলেছেন আমি জেরুসালামের বর্ণনা দেওয়া শুরু করলাম এবং এক সময়ে আমি আটকে গেলাম রসুল্লাহসাল্লাই সেখানে খুব বেশি সময় কাটাতে পারেননি তাই তিনি ওই জায়গার খুটিনাটি বর্ণনা মনে করতে পারছিলেন না এরপর রসলাস্লাইসাল্লাম বলেছেন তখন আল্লাহ তালা আমাকে জেরুসালেম দেখালেন এবং আমি এর বিস্তারিত বর্ণনা তাদেরকে শোনাতে লাগলাম প্রতিটা পাথরের প্রতিটা ইটের তখন লোকেরা অবাক হয়ে গেল তারা স্বীকার করতে বাধ্য হল যে তিনি একেবারে নিখুঁত বর্ণনা দিয়েছেন তবে ইভেন এসের আরেকটি বর্ণায় অন্য একটি জিনিস করা আছে সেখানে বলা হয়েছে যখন রসুলেন তখন তিনি কুরাইস্তের একটি কাফেলা দেখতে পান সেই কাফেলাটি তাদের একটি উঠ হারিয়ে ফেলেছিল রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম ভ্রমণকালে উপরে ছিলেন তাই তিনি তাদের হারানো উঠটি দেখতে পেয়ে তাদেরকে বলেছিলেন তোমাদের হারানো উটটি এই জায়গাতে আছে কাফেলার লোকেরা বুঝতে পারছিল না যে এই আওয়াজ কোথা থেকে আসছে এরপর তিনি নিচে নেমে তাদের পানির পাত্র থেকে পানি খেয়েছিলেন এই কাফেলার বর্ণা তার মনে ছিল তাই রসুল সাল্লু আলাইসালাম প্রমাণস্বরূপ তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন তোমাদের অমুক কাফেলাটি তমুক স্থানে আছে তারা তাদের উট হারিয়ে ফেলেছিল আমি তাদের পাত্র থেকে পানি পান করেছিলাম কাফেলাটির সামনে একটি উট ছিল এরপর তিনি সেই উটের বর্ণনা দিতে লাগলেন এবং উটের উপর কি কী ছিল তাও বলে দিলেন রসুল্লা সাল্লাই সাল্লামের দেয়া তথ্য যাচাই করার জন্য তারা তখনই কাছে যা যা বলেছেন তার সবই সত্য কা উঠ হারিয়ে ফেলেছিল এবং আকাশ হতে আগতে একটি আওয়াজ শুনে তারা তা খুঁজে পেয়েছিল এমনকি তাদের কাছে যে খাওয়ার পানি ছিল তার পরিমাণও কিছুটা কমে গিয়েছিল এত সব নিদর্শন আর প্রমাণ তাদের সামনে উপস্থিত করা সত্ত্বেও তারা এই ঘটনায় বিশ্বাস স্থাপন করতে পারেনি মিরাজের ঘটনাটি হজম করা সবার জন্য এতটাই কষ্টকর ছিল যে বেশ কিছু দুর্বল ইমানের মুসলিম মোর্তাদ হয়ে যায় কিন্তু আল্লাহ এই ধরনের মজিজা তার নবীদেরকেই দেখিয়ে থাকেন আল ইসরাবাল মেয়েরাজের বর্ণনা এখানে শেষ নয় আমরা সংক্ষেপে শুরু থেকে শেষ পর্যন্ত ইসরাবাল মেয়েরাজের ভ্রমণ কাহিনী বর্ণনা করেছি এই ভ্রমণের মধ্যে আরও অনেকগুলো ঘটনা আছে যেমন নবীদেরকে রসুল্ল সাল্লু আলাই দেখেছেন তাদের সাথে কথা বলেছেন বায়দুল মামর দেখেছেন সিদ্হার বিশদ বর্ণনা করেছেন হাদিস এবং সিরাতে ইসরাওয়াল মেয়েরাজের আরো অনেক বর্ণনা পাওয়া যায় তবে সেই বর্ণাগুলো ছড়ানো ছিটানো ভ্রমণের ঠিক কোথায় ঘটেছে এবং কখন ঘটেছে সেগুলো পরিষ্কার নয় আপাত পরস্পর বিরোধী কিছু বর্ণা আছে মেয়েরাজের ঘটনা নিয়ে আরো অনেক জাল বর্ণনা আছে কাজেই এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করা জরুরি এবং আরেকটা বিষয় জেনে রাখা দরকার পুরো মাক্ষী জীবনের যত হাদিস আছে সেগুলো সবগুলো একত্র করলে মেয়াজের যতগুলো হাদিস আছে তার চেক সংখ্যায় কম হবে প্রথম একটি ঘটনা উল্লেখ করা যাক দুধ পানি মধু এবং মদের পাত্রের ঘটনা এই ঘটনাটার বেশ কয়েকটা ভার্সন আছে একটি বর্ণায় এসেছে বাইতুল মাকদিসে সলাত আদায় করার পর জিব্রিল আল্লাহ রসুল সাল্লা সামনে দুধ পানি এবং মদের তিনটি পাত্র রাখলেন কোন বর্ণায় এসেছে দুধ মধু এবং মদ কোন বর্ণায় এসেছে শুধু দুধ এবং মদের কথা। তবে এই ঘটনাটি কখন ঘটেছে সেটা নিয়েও একাধিক বর্ণনা আছে কেউ বলেছেন এটা কেউ পায় ঊর্ধাকাশে আল্লাহ ভালো জানেন তবে প্রতিটি বর্ণনায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বেছে নিলেন দুধের পাত্র এর একটি প্রতীকী অর্থ আছে দুধ হচ্ছে বিশুদ্ধতার প্রতীক হৃদায়তের প্রতীক অন্যদিকে মদ হচ্ছে পথভ্রষ্টতার প্রতীক আল্লাহ রসুল্লাহ যখন দুধের পাত্র বেছে তখন জিব্রিল বললেন আপনি হিদায়ত লাভ করলেন এবং আপনার লাভ দ্বিতীয় ঘটনা নবীদের সাথে কথোপকথন রসুল্লাহাল্লাহাম যখন অন্য নবীদের সাক্ষাৎ পেলেন তাদের সাথে কি বিষয়ে কথা বলেছিলেন তাদের আলোচনার একটি টপিক ছিল শেষ জমানা বা বিচার দিবস ইব্রাহিম আলাহাইসাল্লাম এবং মুসাই আলাহিস্লাম এই ব্যাপারে তেমন কিছু জানতেন না কিন্তু এই ব্যাপারে ইসা আল্লাহামের কিছু জ্ঞান ছিল আমরা জানি শেষ জমানায় ইসা আলা আবার ফিরে আসবেন এবং দাদে হত্যা করবেন এরপর আগমন ঘটবে ইয়াজুজ এবং মাহুজের তারা পৃথিবীর সমস্ত পানি খেয়ে ফেলবে এরপর ঈসা আলাহিসাল্লাম আল্লাহর কাছে তোয়া করবেন এবং এরপর ইয়াজুজ এবং মাজুজ মারা যাবে তখন পুরো পৃথিবী জুড়ে তাদের লাশ ছড়িয়ে থাকবে এর পর তিনি আবার দোয়া করবেন তখন আল্লাহ বৃষ্টি বর্ষণ করাবেন এবং পুরো দুনিয়া পরিষ্কার হয়ে যাবে আর এর পরই হবে ক্যামত এই বর্ণনাটি আল্লাহ রাসুল জেনেছেন ইসা থেকে সাথে নবীজির কি কথোপকথন হয়েছে সেটা আমরা একটু আগে উল্লেখ করেছি ইব্রাহিম আলাহিস্লামের সাথে নবীজির কথোপকথনের একটি ঘটনা আছে ইব্রাহিম আলাহি সাল্লাম নবীজিকে বললেন মোহাম্মদ তোমার উম্মাহকে আমার সালাম দিও তাদেরকে বলে দিও জান্নাতের মাটি কিন্তু সেখানে কোনো ফসল নেই জান্নাতের মাটিতে চারা গজাবে জিকের থেকে ইল্লাল্লাহ সুহান অর্থাৎ আমরা যদি একবার করে একটি তসমিহি পাঠ করি তাহলে জান্নাতে একটি করে গাছ জন্ম নেবে নবীরা দেখতে কেমন ছিলেন সেটা আমরা এই ইসরাব আল মিরাজের বর্ণনা থেকে জানতে পারি সিরাত এবিন হিসাবে বর্ণিত এব বলেন ইমাম জুহরি সাঈদ ইবিনুসাইব্রাহিম্লা থেকে বর্ণনা করেন যে রসুল সাল্লুসাল্লামের সফরে ইব্রাহিম আলাইস্লাম মুসা আলাইসাল্লাম এবং ঈসা আলাইসাল্লামকে দেখে এসে সাহাবাইকরামের কাছে তাদের আকার আকৃতিও বর্ণনা করেছিলেন তিনি বলেছিলেন দৈহিক গঠনের দিক দিয়ে তোমাদের সাথে অর্থাৎ আমি অপেক্ষা আর কাউকে ইব্রাহিম আলাহিসামের সঙ্গে বেশি সাদৃশ্যপূর্ণ দেখিনি আর তোমাদের সাথীর সাথেও বেশি সাদৃশ্যপূর্ণ হজরত ইব্রাহিম আলাহাল্লাম ছাড়া কাউকে দেখিনি আর মুসাল সম্পর্কে বলেন তিনি বাদামী বর্ণের দীর্ঘকায় হালকা পাতলা কোকরা চুল বিশিষ্ট উন্নত নাসিকাচুক্ত লোক অনেকটা আজদের শাখাকত্র কত আর লোকদের মতো আর তিনি ইসা আলা সম্পর্কে বলেন তিনি তো লাল বর্ণের মাঝারি আকৃতির লোক তার চুল ছিল সোজা চেহারায় অনেক তিল ছিল মনে হচ্ছিল তিনি যেন সবাই গোসুলখানা থেকে বের হয়েছেন মাথা থেকে পানি পড়ছিল অথচ তার মাথায় কোন পানি ছিল না তোমাদের মধ্যে ওরুয়া বিন মাসুদ সাকাফি তার সাথে বেশি সাদৃশ্যপূর্ণ তিন নম্বর ঘটনা মুন্তাহা, সিদ্ধুল মুহা হচ্ছে একটি গাছ যা আমরা আগেই বলেছি গাছটির শাখাগুলো বিশাল পাতাগুলো হাতির কানের মতো আর ফলগুলো হিজোর অঞ্চলের জলাধারের মতো অনেকটা ড্রামের মতো বলতে পারেন রঙিন কিছু জিনিস সেই গাছকে ঢেকে রেখেছে স্বর্ণের প্রজাপতি সেই সিদ্ধাতুল মুহাকে ঘিরে উড়ো উড়ি করে খুবই মনোমুগ্ধ করে একটি গাছ যা আল্লাহ রসুলকে দেখানো হয়েছিল সিদ্দারুল মুহা বুখারীর একটি হাদিসে এসেছে নবীজি যখন সপ্তম আসমানে ইব্রাহিম আলাহামকে অতিক্রম করলেন তখন সিদ্দারুল মুন্তাহা দেখেছেন আবার মুসলিমের হাদিসে এসেছে ষষ্ঠ আসমানে তিনি সিদ্রাতুল সিদ্ধাহা দেখেছেন ইমামান মতে এই গাছটি এতই বড় যে এর গুরি বা কাণ্ড হচ্ছে ষষ্ঠ আসমানে আর শাখা প্রশাখাগুলো বিস্তৃত সপ্তম আসমানে সুহান এই সিদ্দ্রুল মুন্তাহায় রসুল্লাহ সাল্লাই জিব্রিলকে তার সত্যিকার আকৃতিতে দেখেছিলেন জিব্রিল এর আকৃতিতে তার আছে ছয় পাখা এক একটি পাখা আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত আল্লাহ তালা কোরআনে বলেন কল কদর আহ নজল উদর তুলমু তহ জন তুল ইউ সিদর নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল সিত্রাতুর মন্তাহার নিকট যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত যখন গাছটি যা দিয়ে ঢেকে থাকার তা দিয়ে ঢাকা ছিল তার দৃষ্টি এদিক সেদিক যায়নি এবং সীমাও অতিক্রম করেনি নিশ্চয় সে তার রবের বড় বড় নিদর্শন সমূহ দেখেছে তাকে শিক্ষা দিয়েছে প্রবল শক্তিধর প্রজ্ঞার অধিকারী অতপর সে স্থির হয়েছিল তখন সে ঊর্ধ্ব দিগন্তে তারপর সে নিকটবর্তী হল অতপর আরও কাছে এলো। তখন সে নৈকট্য ছিল ধনুকের পরিমাণ অথবা তারও কম অতপর তিনি তার বান্দার প্রতি যা ওহি করার তা ওয়াহি করলেন পাঁচ থেকে দশ প্রসঙ্গে একটি আল্লাহ রাতে সাল্লোকে দেখেছিলেন এই আয়াতের বরাদ দিয়ে একজন মাসরুখ নামের একজন তাবই যিনি ছিলেন সাহাবিদের ছাত্র তিনি আয়সার দিল্ল আহাকে জিজ্ঞেস করেন উমুন ইন আপনাকে একটি প্রশ্ন করতে চাই আপনি রাগ করবেন না আচ্ছা এই আয়াতে কি বলা হচ্ছে না নবীজি আল্লাহকে দেখেছেন তাদের মাঝে দুই ধনুকেরও কম দূরত্ব ছিল আই সারদ্লা আনহা উত্তর বললেন সুবাহন আল্লাহ তোমার এই কথা শুনে তো আমার গায়ের রোম খারাপ হয়ে গেল তুমি যা জিজ্ঞেস করেছ তা আমি সবার আগে নবীজিকে জিজ্ঞেস করেছিলাম এই আয়াতে জিব্রিলে কথা বলা হয়েছে আল্লাহ সুবহান কথা না আই সারদুল্লাহ আনহা অন্যত্র বলেন যে বলে নবীজি আল্লাহকে দেখেছেন সে মিথ্যা বলেছে কেন না কেননা আল্লাহতালা কোরআনে বলেছেন কোনো দৃষ্টি তাকে দেখতে পারে না এছাড়াও মুসলিমে একটি হাদিস আছে যেখানে আবুজার রাজি আহ নীকে জিজ্ঞেস করেছিলেন আপনি কি আপনার রবকে দেখেছিলেন নবীজি সাল্লাম উত্তর দেন তিনি তো নূর আমি তাকে কীভাবে দেখব অর্থাৎ নবীজি আল্লাহকে দেখেননি তিনি তা নূর দেখেছেন যখন বলা হয় মেয়েরাজের রাতে আল্লাহ রসুল সাল্লু আলহ্লাম আল্লাহকে দেখেছেন তখন বোঝানো হয় তিনি আল্লাহকে অন্তর দিয়ে দেখেছেন চোখ দিয়ে নয় আল্লাহ তালাকে এই দুনিয়াতে দেখা সম্ভব নয় যা আমরা ক্ষেত্রে দেখেছি তবে মুমিনরা আল্লাহকে দেখতে পাবে চার নাম্বার ঘটনা কলম বাইতুল বায় আল্লাহ রসুলকে এমন একটি জায়গা নিয়ে যাওয়া হয় যেখানে তিনি কলমের লেখন শব্দ শুনতে পাচ্ছিলেন এটা কোন কলম এটা হচ্ছে আল্লাহ তালার প্রথম সৃষ্টি যা আমরা আল্লাহ রসুল সাল্লাহু আলাইস্লামের একটি হাদিস থেকে জানি কেয়ামত পর্যন্ত যা কিছু হবে তার সব কিছু এই কলম দিয়ে লেখা হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লু আলাইসালাম যখন কলমের লেখার শব্দ শুনতে পাচ্ছিলেন তখন তিনি এমন এক অবস্থানে যেখানে তার সাথে আর কেউ ছিল না এমন কি জিব্রিলন এটা আল্লাহ রসুল সাল্লু আলহামের প্রতি আল্লাহর বিশেষ এক অনুগ্রহ যে তিনি এমন এক স্থানে উন্নীত হয়েছিলেন যেখানে আর কেউ কখনো যাবার অনুমতি পায়নি পাঁচ নম্বর ঘটনা মুমিনাতু মিনাতু আলে ফিরাওনের কাহিনী মেয়রাজের এক পর্যায়ে সম্ভবত যখন নবিজিকে জান্নাত দেখানো হচ্ছিল তখন নবীজি সাল্লা আলাইস্লাম খুব মনোমুগ্ধকর একটি ঘ্রাণ পেতে থাকেন তিনি জিবরিলের কাছে জানতে চাইলে জিবরিল বললেন এ হলো ফের আউনের কন্যার চুল আচরানো দাসী ও তার সন্তানদের সুগন্ধ সেই দাসী ছিলেন ফেরআনের মেয়ের পার্সোনাল বিউটিশিয়ান বা হেয়ার ড্রেসার তার কাজ ছিল ফেরাউনের মেয়ের চুল আচরানো একবার চুল আচরানোর সময় হাত থেকে চিনুনিটা পরে যায় তখন তিনি বললেন বিসমিল্লাহ বিসমিল্লা বলে তিনি চিনুনিটি তুলে নিলেন ফের আউনের মেয়ে বলল আমার বাবার কথাই তো বললে নাকি সেই দাসী তখন উত্তর দিলেন না আমার এবং তোমার বাবার রব হচ্ছেন আল্লাহ আমি তার নাম নিয়েছি ফের আউনের মেয়ে রেগে আগুন হয়ে গেল কি বললে তুমি আমি এখনই আমার বাবাকে জানাচ্ছি তুমি আল্লাহর নাম নিয়েছ ফের আউনের মেয়ে ছিল ফির আউনের মতোই আরেক জালিম ফের আউন যখন ঘটনাটি জানল তখন সেই দাসী আর তার বাচ্চা কাচ্চাদের শাস্তি দিতে চাইল সে আদেশ করল তামার তৈরি একটি গরুর মূর্তি বানিয়ে পুড়িয়ে গরম করা হোক আর সেখানে সেই দাসী এবং তার বাচ্চা কাচ্চাদের ছুড়ে মারা হবে সেই দাসী ভয় পেলেন না ফির আউনকে বললেন ঠিক আছে তোমার কাছে একটা অনুরোধ আছে ফির আউন জিজ্ঞেস করল কি অনুরোধ সেই দাসী সেই মীনা বললেন আমি চাই আমার এবং আমার বাচ্চা কাচ্চাদের মৃত্যুর পর আমাদের হাড়ঘড় এক করে একই কাফনে রেখে যেন দাফন করা হয় ফের আউন বলল ঠিক আছে এতটুকু তুমি চাইতেই পারো ফের আউন রাজি হল এরপর এক এক করে সেই মুমিনা দাসী নারীর সব বাচ্চাকে গরম তামার মধ্যে ছুড়ে হত্যা করা হল বাকি থাকলো সবচেয়ে ছোট দুধের শিশুটি তার চেহারা দেখে মা যেন কিছুটা দমে গেলেন কিছুটা যেন পিছিয়ে গেলেন তখন সেই শিশুটি কথা বলে ওঠে তার মাকে বলে মা এগিয়ে যাও নিশ্চয়ই এই দুনিয়ার শাস্তি পরকালের শাস্তির চাইতে কম তীব্র এই কথায় মা দৃঢ়তা পেলেন এরপর মা এবং দুধের শিশু দুই জনকেই হত্যা করা হল ঘটনাটি বর্ণনা করার পর ইবেন আব্বাস বলেন চারজন শিশু দোলনায় কথা বলে উঠেছিল তারা হল সাইবেন মারিয়াম জুরাইজের সঙ্গী ইউসুফের সাক্ষী এবং ফিরাওয়ানের কন্যার দাসীর পুত্র এই মুমিনা নারীর ইমান এতটাই গভীর আর তীব্র ছিল যে আল্লা তালা জান্নাতকে সুবাসিত করেছেন তার সম্মানে নিশ্চয়ই আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার বিনিময়ের কোন তুলনা নেই ৬ নম্বর ঘটনা শেষ দুই আয়াত আমরা জানি কোরআনের আয়াত নিয়ে নবীজির কাছে অবতীর্ণ হতেন জিব্রিল কিন্তু কোরআনের দুটি আয়াত আছে যেই দুটি আয়াত সরাসরি আল্লাহতালা নবীজিকে দিয়েছেন এই দুটো হল সুরাব আকার শেষ দুটি আয়াত অর্থাৎ এই দুটি আয়াত জমিনে নাজিল হয়নি বরং নবিজি যখন মেয়েরাজ সপ্তাকাশে ভ্রমণ করেছিলেন তখন এই দুটি আয়াত স্বয়ং আল্লাহ তাকে দিয়েছেন এই আয়াত দুটির অনেক ফজিলত আছে এই আয়াত দুটোর ব্যাপারে একটি হাদিস রসুল্লা সাল্লা বলেন যে ব্যক্তি ঘুমানোর আগে এই দুটি আয়াত পড়বে এই আয়াত দুটি তার জন্য যথেষ্ট হয়ে যাবে এর একাধিক অর্থ হতে পারে কেউ বলেছেন এই আয়াত শয়তান থেকে রক্ষা করে কেউ কেউ বলেছেন এই আয়াত পড়লে তাহাজুদ্ আদায়ের সব পাওয়া যায় আমরা একটু আগেই উল্লেখ করেছি তার মধ্যে একটি বহুল প্রচলিত আল্লাহ জিজ্ঞেস করেন তুমি আমার জন্য কি এনেছো এবং রসুল্লাহ সাল্লাহুস্লাম উত্তর দিলেন আত্তাহিয়াতি ওসালু এই দোয়াটি অর্থাৎ তাসাহুদ যেটা আমরা নামাজে পড়ে থাকি কিন্তু বিজ্ঞ উলামাদের মতে এই ঘটনার কোন ভিত্তি নেই আর একটি মজার ব্যাপার হচ্ছে মালিকি এবং সাফি মজাহাবে একটু ভিন্নভাবে আত্মাহিয় পড়ার প্রচলন আছে যেমন মালিকি মালিকী মহাবে আত্মাহিয়াহুল্লাহ এভাবে শুরু করা হয় সাফি মাহহাবে আত্মাহিয় মুবারকাতু এভাবে শুরু করারও প্রচলন রয়েছে সুতরাং যেই দোয়াটি আমরা নামাজে পড়ি এবং যেটা আল্লাহ রসুফ সাল্লা আল্লাহর কাছে বলেছিলেন সেটা আসলে পরিবর্তন হবার সম্ভাবনা খুবই কম অতএব এরকম ভিত্তিহীন কাহিনী বর্ণনা করা থেকে আমাদের সাবধান থাকতে হবে যাই হোক আমরা ইসরাব আল ঘটনা থেকে কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব সংক্ষেপে এক নম্বর রসুলুল্লা সাল্লা আলাইসালামের বক্ষ বিদীর্ণ করা ঘটনা দুইবার ঘটেছে যখন তিনি হালিমা সাদিয়ার কাছে ছিলেন তখন প্রথমবার এই ঘটনা ঘটে সে সময় তার বয়স ছিল একদম কম আর দ্বিতীয়বার ঘটে আল ইসরাব আল মেয়েরাজের সময় এখানে ইসরা মানে হল রাতের ভ্রমণ আর মেয়েরাজ অর্থ আরোহণ করা বক্ষবিদীর্ণ হবার ঘটনা তার হৃৎপিণ্ডে পরিশুদ্ধ হবার ঘটনা যেগুলো হাদিসে আছে সেগুলো আমরা আক্ষরিক অর্থে বিশ্বাস করি আল্লাহর আল্লাহ রসুসাল্লু আলামের এই যাত্রা ছিল একটি সত্যিকারের যাত্রা অর্থাৎ তার শরীর এবং আত্মা দুটোই এই ভ্রমণে অংশ নেয় কেউ কেউ মনে করেন এটা ছিল একটা স্বপ্ন তবে এই মতটি সঠিক নয় যদি স্বপ্নই হতো তাহলে এতটা মিরাকল হতো না এবং ক্রাইশরা বিষয়টা নিয়ে তামাশা করতো না দুই নম্বর মুস আল্লাহিসামের সাথে রসুল উল্লাহ সাল্লাইসাল্লামের কথোপকথনের বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় দিকে ইঙ্গিত করে আল্লাহ তালা যখন পঞ্চাশ ওয়াক্স সালাত আদায় করা নির্দেশ দিলেন তখন মুহাম্মদ সাল্লা মেনে নিয়েছিলেন কিন্তু পরবর্তীতে মূসা আল্লাহিস্লামের সাথে তার দেখা হলে তিনি তাকে বলেছেন আপনার ওম্মত তা পালন করতে পারবে না মুসা আলাহিস্লাম তার দীর্ঘদিনের নপুয়তের অভিজ্ঞতা থেকে এই উপদেষ্টা দিয়েছিলেন এটাই অভিজ্ঞতার মূল্য তাত্ত্বিক জ্ঞানী সবকিছু নয় অভিজ্ঞতারও প্রয়োজন আছে মুসা আল্লাহাম রসুল্লাহামকে বলেছিলেন মানুষের ব্যাপারে আমার অনেক অভিজ্ঞতা আছে আপনি নতুন কিন্তু আমি আমার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছি বনি ইসরায়েলের মতো এক কমের সাথে তাই বলছি আপনার উম্মত এত সালাত আদায় করতে পারবে না আপনি গিয়ে তা কমিয়ে আনুন মুসা আল্লাহলাম তার অভিজ্ঞতা ঝুলি থেকেই রসুল্লাহসাল্লাইকে এমন উপদেশ দিয়েছিলেন মুসার নিজ জীবন থেকেই বিষয়টি আরও স্পষ্টভাবে বোঝা যায় যখন মূসা তার চল্লিশ দিনের শম শেষে আল্লাহতালার সাথে কথা বলতে গেলেন তখন আল্লাহ আল্লাহতালা তাকে জানালেন যে তার অনুপস্থিতিতে বনে ইসরায়েলরা বাছরের উপাসনা করছে এই কথা শুনে তিনি খুব তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেননি কিন্তু তিনি যখন নিজ চোখে এই দৃশ্য দেখলেন তখন তিনি রেগে ফেটে পড়েন আর আল্লাহর কাছ থেকে পাওয়া সদ্য ফলকগুলো হাত থেকে ছুড়ে ফেলেন এর কারণ হল কোন কিছু শোনা আর দেখার মধ্যে পার্থক্য আছে আল্লাহ তালা যখন নবীজিকে পাঁচ ওয়াক সালাদ নির্ধারণ করে দিলেন তখনও মুসা আল্লাহ বলেছিলেন পাঁচ ওয়াক সালাত আদায় করাও এই উন্মতের জন্য কষ্টকর হয়ে পড়বে মুসা আল্লাহ সাল্লাম আসলে ঠিকই বলেছিলেন বর্তমানে মুসলিমদের অধিকাংশই প্রতিদিন পাঁচ ওয়াক সালাত ঠিক মতো আদায় করে না অনেকে নিজের ইচ্ছা ইচ্ছানুযায়ী সালাদ আদায় করে অর্থাৎ কিছু আদায় করে আবার কিছু বাদ দেয় আবার অনেকে কিছুই করে না আল্লাহ মুসা আল্লাহিস্লামের উপর রহব করুন যিনি মুসলিম উম্মার জন্য নামাজকে সহজ করে দিয়েছেন যদি প্রতিদিন পঞ্চাশ ওয়াক্স সালাত আদায় করা লাগত তবে কতই না কষ্টকর হত মুসা নিঃসন্দেহে ধন্যবাদ পাওয়ার যোগ্য প্রকৃতপক্ষে নবিরাসুলদের মধ্যে যে প্রতিযোগিতা বিদ্যমান ছিল তাতে কোন রকম হিংসাবিদ্বেষ ছিল না বরং তারা একে অপরের প্রতি সহানুভূতিশীল ছিলেন রসুল উল্লাহ সাল্লাহ আলাইসালামকে দেখে মূসা আল্লাহিস্লামের কেঁদে ফেলার কারণ ছিল তিনি জানতেন রসুল্লাহর অনুসারীর সংখ্যা তার অনুসারী থেকে অনেক বেশি হবে কিন্তু তার পরও তিনি রসল্লাহকে তার উমাতের সুবিধার জন্য উপদেশ দিয়েছিলেন রসলার প্রতিও তার সহানুভূতিমূলক মনোভাব ছিল আল্লাহ তাল্লার সকল নবী একে অপরকে ভালোবাসেন তাদের মধ্যকার প্রতিযোগিতা ছিল একে অপরকে ভালোবাসার প্রতিযোগিতা শেষ বিচারের দিনে বিভিন্ন নবী রসুলদের অনুসারীর সংখ্যা হবে বিভিন্ন রকম কারো সাথে জন অনুসারী থাকবে আবার কারো সাথে পাঁচজন বা একজন আবার কোন নবী উপস্থিত হবেন একেবারে একা এমন নবী থাকবেন যিনি সারা জীবন ধরে মানুষকে দিনের পথে আহ্বান করেছেন কিন্তু কেউই তাদের এই আহ্বানে এরপর রসুলুল্লা সাল্লু আলাইস্লাম কেয়ামতের দিন এক বিশাল জনসমুদ্র দেখে ভাববেন এটা তার উম্মত কিন্তু সেটি হবে মৌসার উম্মত রসুল্লা সাল্লু আলাইস্লামের উন্ম্মতের সংখ্যা হবে আরও বেশি তিন আল ইসরাম মিরাজের ঘটনা থেকে আরেকটি শিক্ষণীয় বিষয় হল সলাতের গুরুত্ব ইসলামের সকল ইবাদতের আদেশ নাজিল হয়েছে দুনিয়ার বুকে জিব্রিলের মাধ্যমে কিন্তু একমাত্র সলাতের হুকুম আল্লাহ সরাসরি দিয়েছেন ইসলামের সাথে একান্ত সাক্ষাতে এই আদেশ দেওয়া হয়েছে মুস আলা ইসলাম যখন তুর পর্বতের উপর আল্লাহ তালার সাথে সরাসরি কথা বলেছিলেন তখন আল্লাহ তালা বন ইসরা জন্য সালাতের বিধান নির্ধারণ করে দেন অর্থাৎ এই ক্ষেত্রেও আল্লা তালা সালাতের নির্দেশ তার রসুলকে সরাসরি জানিয়ে দিয়েছিলেন আমি আল্লাহ আমি ব্যতীত কোনো ইহ নেই অতএব আমার ইবাদত করো। এবং আমার শরণার্থে সালাত কায়েম করো সুরাত আয়াত চোদ্দ আর ওই সময়ে দায়িত্ব পেয়েছিলেন চল্লিশ বছর বয়সে রসুল হওয়ার পরপরই পর সালাতে নির্দেশ দেওয়া হয়েছিল প্রথমে এবং পরে সালাতে নির্দেশ এতেই সালাত মুসলিমদের জন্য কতটা গুরুত্বপূর্ণ রসুল্লাহ বলেছেন মুমিন ও কাফেরদের মধ্যে পার্থক্য হল সালাদ আদায় না করা এমনকি ঠিক সময় সালাত আদায় না করাও একটি গুণা অনামি মি নবীন মি জুয় অদমি মনহমল ওমী মনহ মলন মানুহিমি জুয় বোহিম ইলমী তাদের পর তাদের অপদার্থ বংশধররা এলো তারা সালাত নষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুবর্তী হল সুতরাং তারা অচিরেই পথভ্রষ্টতা প্রত্যক্ষ করবে সুরা মারিয়াম আদ আটান্ন যারা সালাদকে অবহেলা করেছে অর্থাৎ সালাত আদায় করেনি আল্লাহ তালা তাদের জন্য জাহান নামের ওয়াদা করেছেন ইবেন আব্বাস এই আয়তার ব্যাপারে বলেছেন যে এখানে ওইসব লোকদের কথা বলা হয়নি যারা কিনা সালাত সালাদ আদায় করে না বরং সেসব লোকদের কথা বলা হয়েছে যারা অর্ধেক সালাত আদায় করে ইবেন খাতাব রাহিম আহ বলেছেন যদি কোনো ব্যক্তি ফরোজ সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তবে সেই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে গেল যদিও আলিমদের মধ্যে এই ব্যাপারে কিছুটা মত পার্থক্য আছে কিন্তু এই ব্যাপারে সবাই একমত যে সালাদ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান এই বিধান থেকে কেউই পার পাবে না আর্থিক সামর্থ্য বা হাতে যাওয়ার মতো কেউ না থাকলে হজ মাফ করে দেয়া হয় অসুস্থতা বা বয়সজনিত সমস্যার কারণে সাও মাফ করে দেয়া হয়েছে আর নির্দিষ্ট পরিমাণ সম্পদ না থাকলে কাউকে জাকাত আদায় করতে হয় না কিন্তু কোনও অবস্থাতেই সালাদ ছেড়ে দেয়া যাবে না কেউ যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারে তবে সে বসে আদায় করবে বসে আদায় করতে না পারলে শুয়ে আদায় করবে শুয়ে আদায় করতে না পারলে আঙ্গুল দিয়ে ইশারায় সালাত পড়বে আর যদি তাও না করতে পারে তাহলে চোখের ইশারায় সালাদ আদায় করবে অবস্থা যাই হোক না কেন সালাদ আদায় করতেই হবে যতক্ষণ জ্ঞান আছে সালাত আদায়ের ক্ষেত্রে কোনো ছাড় নেই এমনকি যুদ্ধ চলাকালীন সময়েও সালাত আদায় করতে হবে সালাত হল এমন একটি ইবাদত যা ছেড়ে নেওয়ার জন্য কোনো অজুহাতি কার্যকর হবে না মুসলিম আলিমগন বলেছেন যে শত্রুপক্ষের উপর নজরদারি করার সময় আঙ্গুল দিয়ে করা যাবে। পাঁচ শিক্ষা প্রত্যেক পরীক্ষা বা কষ্টের পর আল্লাহ তালা বান্দাকে স্বস্তি দেন নুবতের সপ্তম বছরের পর পরবর্তী তিনটি বছর ছিল কঠিন একটা সময় প্রথমত এই তিন বছর নবী সাল্লু আলাই তার অনুসারী এবং তার গোত্র লোকদের নিয়ে শেরে আবু তালিবে অবরুদ্ধ অবস্থায় কাটান দ্বিতীয়ত অবরোধ থেকে মুক্তির কিছুদিন পরেই মারা গেলেন তার চাচা আবুতালিব এবং এরপর স্ত্রী খাদিজা তৃতীয়ত আবুতালিবের মৃত্যুর পর কোরাইশা অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিল এবং চতুর্থত তয়েফের লোকেরা আল্লাহ রসুল সাল্লাহু আলাইস্লামের সাথে জঘন্য আচরণ করেছিল কিন্তু এত কিছুর পরেও আল্লা রসুল সাল্লাহ আলহ্লাম ভেঙে পড়েননি তিনি তার কার্যক্রম চালিয়ে যেতে থাকেন আর তখনই ঘটল এই অসাধারণ ঘটনা দীর্ঘ কষ্টের সময়ের পর আল্লাহতালা তাকে এই ভ্রমণের সুযোগ দিয়েছেন এই ভ্রমণে জিদ্রিল আলাইসাল্লাম ছিলেন তার পথপ্রদর্শক এই ভ্রমণে তিনি পূর্ববর্তী নবিরাসুলদের সাথে দেখা করার সুযোগ পান এই ভ্রমণ ছিল যেন সত্যিকারের এক বিস্ময় রাজ্যের ভ্রমণ তিনি আসমানের এমন স্তরে উঠতে পেরেছিলেন যেখানে আর কেউ অনুমতি পায়নি এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে শেষ পর্যন্ত তিনি জান্নাতে প্রবেশ করেছিলেন অসুল সাল্লু আল্লাহাম আল কাউসার নামের একটি নদী দেখেছিলেন এটি তাকে দেওয়া হয়েছে এই নদী ছিল আল্লাহ থেকে রসুলের প্রতিহার আল্লাহ বলে আল্লাহ তার অঙ্গীকার করেছেন একজন মুসলিম যত কষ্টের মধ্যেই থাকুক না কেন আল্লাহ তালা প্রতিটি কষ্টের বিনিময়ে তার জন্য কিছু না কিছু বরাদ্দ করে রেখেছেন যা সে এই দুনিয়ায় অথবা পরকালে পাবে সুতরাং একজন মুসলিমের কখনোই ভেঙে পড়া উচিত না ছয় নম্বর শিক্ষা আমাদের মুসলিমদের নিজেদের দিনের ব্যাপারে সাহস থাকা চাই আমাদের মধ্যে মেরুদণ্ড থাকা চাই ইসলামের ব্যাপারে আমরা যখন কথা বলবো তখন মাথা উঁচু করে বলবো। যদি লোকেরা আমাদের নিয়ে হাসি ঠাট্টা করে সেটা আমরা পাত্তা দেব না আল্লাহ রসুদ সাল্লা সাথে এমন একটি ঘটনা ঘটেছিল যেটা ছিল একটা মুজিজা যে কেউ হয়তো হেসেই উড়িয়ে দেবে কিন্তু আল্লাহ রসুদাল আলাইস্লাম ভয় পাননি তিনি সাহসের সাথে কুরাইশদের বলেছেন তার সাথে রাতের বেলা কি হয়েছে বাতিলের সামনে আমাদের এমনই হওয়া উচিত সাত নম্বর শিক্ষা হাদিস হাদিসশাস্ত্রের মূলনীতি কুরাইশের লোকেরা যখন আল ইসরাওয়াল মেয়েরাজের ঘটনা নিয়ে হাসি হাসিঝাট্টা করছিল তখন আবু বকর রাদিয়াল্লাহ আনহু সেখানে ছিলেন না তিনি যখন মক্কায় প্রবেশ করছিলেন তখন কেউ একজন তার কাছে গিয়ে বলল আপনি জানেন কি হয়েছে মুহাম্মাদ দাবি করেছে যে তিনি এক রাতের মধ্যেই জেরুসালেম গিয়ে আবার ফিরে এসেছেন এরপর আবু বকর রাজিয়াল্লাহ আনহু বলেছিলেন যদি তিনি এই কথা দাবি করে থাকেন তাহলে তা অবশ্যই সত্য এরপর আবু বকর রাজি আল্লাহন যখন জানতে পারলেন যে মুহাম্মদ সাল্লাম আসলে এই দাবি করেছেন তখনই তিনি এই ঘটনায় বি দ্বিধায় সত্য বলে মেনে নিয়েছিলেন লক্ষণীয় হলো আবুকর রাজি আল্লাহ আনহুর উক্তির প্রথম অংশ তিনি বলেছিলেন তিনি যদি এই কথা বলে থাকেন এই কথার মাধ্যমে হাদিসের সত্যতা যাচাইয়ের গুরুত্ব স্পষ্ট হয় যে কেউ হাদিস বর্ণনা করলেই তা গ্রহণ করা যাবে না বরং আমাদেরকে নিশ্চিত হতে হবে যে আসলেই তা কিনা। মুসলিম ও ও আহলে কিতাবদের মধ্যে মূল পার্থক্য আসলে এখানেই ইহুদি মুহাম্মাল যা বলা হতো তা কোন রকম যাচাই বাঁচাই ছাড়া গ্রহণ করত যদিও বা তাদের প্রকৃত কিতাব আগেই পরিবর্তন করে ফেলা হয়েছিল কিন্তু হাদিসের সত্যতা যাচাইয়ের জন্য মুসলিমদের রয়েছে আলাদা এক শাস্ত্র যেখানে হাদিস বর্ণাকারীদের মধ্যে কার বর্ণা বিশ্বাসযোগ্য তা বের করার জন্য হাজার হাজার ব্যক্তিদের জীবন নিয়ে পড়াশোনা করা হয় আট নম্বর শিক্ষা আবু অকর রাজিয়াল মর্যাদা আবু অকর দ্বিতীয় অংশ তা হলে তার সত্য রসুল সাল্লাইের প্রতি আবু অকরের বিশ্বাস এমন দৃঢ় ছিল যে রসুল যাই বলতেন তিনি তাই বিশ্বাস করতেন এবং এই কারণেই তাকে বলা হতো সিদ্খ নয় নম্বর শিক্ষা এই সফর আমাদেরকে পবিত্র ভূমি জেরুসালামের গুরুত্ব জানিয়ে দেয় আল্লাহ সুরা আল ইসরাতে বলেছেন পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি যিনি শিও বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করেছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যার আশেপাশে আমি বরকত দিয়েছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল সুরা ইসরা আয়াত এক জেরুসালামের কর্তৃত্বের ব্যাপারে মুমিনদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আল্লাহ তালা ইব্রাহিম আলাামের কাছে ওয়াদা করেছিলেন যে জেরুসালামের অভিভাবকত্ব ইব্রাহিমের উত্তর সরিদের বন ইসরায়েলের বিভিন্নকেও জেরুসালামের কর্তৃত্ব দেওয়ার ওয়াদা করা হয়েছিল তবে তিনি সেটা তার জীবদ্দশায় দেখে যেতে পারেননি তার উত্তরসূরী ইউসবিন নুনের জীবদ্দশায় জেরুসালামের কর্তৃত্ব মুমিনদের হাতে দেয়া হয় বন ইসরাইল যতদিন পর্যন্ত সত্যের পথের অনুসারী ছিল ততদিন পর্যন্ত আল্লাহতালা তাদেরকে এই পবিত্র ভূমিতে অবস্থান করতে দিয়েছিলেন কিন্তু যখন তারা আল্লাহতালার দিন থেকে বিচ্যুত হয়ে পড়ল নবীদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিল তাদেরকে খুন করতে লাগল এমনকি ইসা আলাহালামকে হত্যা করার চেষ্টা চালালো তখনই আল্লাতালা তাদের কাছ থেকে জেরুসালেম কেড়ে নিলেন এবং এই পবিত্র ভূমির দায়িত্ব ইসমাইল আলাহিসাল্লামের উত্তস্বরীদের উপর অর্পণ করলেন আর এই কারণেই জেরুসালেম এখন মুহাম্মদ সাল্লু আলহ্লাম ও তার উম্মদের ভূমি যুগ যুগ ধরে নবী রসুলগঞ্জ যে বাণীর প্রচার করেছেন সর্বশেষ রসুল মোহাম্মদ সাল্লাম সেই একই বাণীর বাহক এখন তিনি আদম আলা সমস্ত সন্তানের নেতা যে কারণে বনী ইসরায়েলকে জেরুসালেমের কর্তৃত্ব দেওয়া হয়েছিল সেই একই কারণে মোম্মতে মোহাম্মাদীকে জেরুসালেমের কর্তৃত্ব দেয়া হয়েছে কারণটি ছিল তাও হিদ মুসাল্লাহ ইসলাম যেমন তার জীবদ্দশায় জেরুসালেম জয় করতে পারেননি কিন্তু তারই অনুসারেই ইউসাবিন নুন আলাহাল্লামের সময় তা মুসলিমদের কর্তৃত্বে আসে ঠিক তেমনি মোহাম্মদ সাল আলহি ওসাল্লাম তার জীবদ্দশায় জেরুসালাম জয় করতে না পারলেও ওমার আবনুল খত্তা রাদ আনহ শাসন তা মুসলিমদের অধীনে চলে আসে জেরুসালামের তৎকালীন ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ মুসলিমদের সাথে যুদ্ধ করার সাহস করেনি তবে মুসলিমরা যখন জেরুসালামের গেটে পৌঁছল তারা বলল আমরা মুসলিমদের খলিফা ছাড়া আর কারো কাছে আত্মসমর্পণ করব না চাবি নেয়ার জন্য তাকেই এখানে আসতে হবে এজন্য অমর এবনুল খাত্তা ব্রাজ আহু জেরুসালামে চাবি নেয়ার জন্য মদিনা থেকে জেরুসালামে এসেছিলেন পরবর্তীকালে এক সালে ক্রুসেডাররা জেরুসালেম ছিনিয়ে নেয় এবং সালাউদ্দিন আলাই আইউবি অষ্টআশি বছর পর জেরুসালেমকে আবার মুক্ত করেন এরপর থেকে ১৯১৭ সাল পর্যন্ত জেরুসালেম মুসলিমদের কর্তৃত্বে থাকে ১৯১৭ সালে ব্রিটিশরা জেরুসালেম দখল করে এরপর আস্তে আস্তে সেখানে ইহুদিদের মাইগ্রেশন শুরু হয় প্রথমে ব্রিটিশ সরকার পরবর্তীতে আমেরিকার সরকার এই পুরো প্রক্রিয়াটাকে স্পন্সর করে তারা ইহুদিদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করে ১৯৩০ সালের পর থেকে ইহুদিদের সাথে ফিলিস্তিনের মুসলিমদের সংঘাত শুরু হয় শেষ পর্যন্ত ১৯৪৮ সালে ইহুদিরা নিজেদের স্বাধীন রাষ্ট্র গঠন করে এবং ফিলিস্তিনের মুসলিমদের নিজ ভূমি থেকে তাড়িয়ে দেয় আর এরপর থেকে এখন পর্যন্ত জেরুসেলেম ইহুদেদের দখলে ফিলিস্তিন কিভাবে মুসলিমদের হাতছাড়া হয়ে ইহুদিদের হয়ে গেল এই ইতিহাস আমাদের সবার জেনে রাখা দরকার সময় স্বল্পতার কারণে আমরা খুব সংক্ষেপে এই আলোচনাটি দীর্ঘ করলাম না মসজিদুল হারাম মসজিদ আনবাবি এবং মসজিদুল আকসা এই তিনটি হল ইসলামের পবিত্র তিনটি মসজিদ মসজিদুল আকসা হচ্ছে জেরুসালেমে আর জেরুসালেমকে ইহুদি এবং খ্রিস্টানরাও পবিত্র মনে করে তাই জেরুসালেমকে কেন্দ্র করে মুসলিমদের সাথে খ্রিস্টান এবং ইহুদি উভয় জাতির যুদ্ধ হয়েছে তবে একটি বিষয় মনে রাখা প্রয়োজন তা হলো আল মসজিদাল আকসার উপর হোমকি আসার মানে হল কার্যত মসজিদুল হারাম এবং মসজিদুল নবাবির উপরেও হুমকি আসা ইহুদি এবং খ্রিস্টানরা মক্কা মদিনাও দখল করতে চায় ক্রুসেডাররা যখন এক সালে জেরুসালেম দখল করেছিল তখন তারা মদিনার নীজির কবর থেকে তার লাশ চুরি করতে চেয়েছিল পর্তুগিজরা পরবর্তীতে মক্কা মদিনা দখলের চেষ্টা করেছিল কিন্তু উসমানীয় খিলাফা এবং মিশরের মামলুকদের কারণে সেটা সম্ভব হয়নি ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধে জেরুসালেম দখল করার পর ডেভিড বেন কোরিয়ন বলেছিল আমরা জেরুসালেম দখল করেছি আমরা এখন ইয়াসরিবের পথে আছি অর্থাৎ তাদের চোখ মদিনার দিকে গোলদা মায়ার নামের আরেক ইসরায়েলি নেতা বলেছিল আমি মদিনা আর হিজাজ থেকে আমার পূর্বপুরুষদের গন্ধ পাই ওগুলো আমাদের জায়গা আমরা ওগুলো দখল করে নেব ইসরায়েলের ইহুদিরা বর্তমানে কেবল ফিলিস্তিনি দখল করে রাখলেও তারা আরবের সবগুলো দেশ একে একে দখল করার পরিকল্পনা রাখে এখান থেকে বোঝা যায় যে মুসলিমদের সাথে কাফিরদের দ্বন্দ্ব কোন জায়গার জমিদারি নিয়ে নয় বরং এই দ্বন্দ্ব আদর্শের দ্বন্দ্ব বিশ্বাসের দ্বন্দ্ব কাজেই মুসলিমদের সাবধান হতে হবে অলস বসে থাকার কারণে জেরুসালাম আজ মুসলিমদের হাত থেকে হাতছাড়া হয়ে গেছে সালাফরা বলেন যা জোর করে কেড়ে নেওয়া হয় তা জোর করেই ফিরিয়ে নিতে হয় কাজেই জেরুসালেম মুসলিমদের কাছ থেকে অন্যায়ভাবে দখল করেছে ইহুদিরা সেটাকে ফিরিয়ে আনার একটাই পথ তা হচ্ছে জিহাদ ফি সাবিল্লা দশ নম্বর পয়েন্ট ইন্টারেস্টিং একটা বিষয় হল সুরা আল ইসরার কেবল একটি আয়াতে আল্লাহ তালা ইসরা নিয়ে আলোচনা করেছেন সেটা হচ্ছে প্রথম আয়াত এরপরে ছয়টি আযাতে আল্লা তালা ইহুদিদের ইতিহাস আমার সামনে তুলে ধরেছেন ও কি ইন্ন كَانَ কে না বদন শকূরা بَنِي কবই না ইবী ঈশ ই তুফিদ উন্নফিল লুফ كَبِيرًا فَإِذَا جَاءَ وَعْدُ أُولَاهُمَا بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا বদল أُولِي بَأْسٍ شَدِيدٍ বা না বদল না উলি বি শিদিয় সজ সুখিল وكان وعدا مفعولا তুম নদন লো চাল দুমি বনী নজাল অক্স নফিয়ন আহস তুম আহস তুম লি ফুসি খুম وَإِنْ ইন আস যদুল আিরিয় দুখল উল মসজিদ কম দলু অলি অল মসজিদ কম দলু অল مَا অলিউথ বীর আর আমি মুসাকে কিতাব দিয়েছি এবং তা বনীসরায়েলের জন্য পথ নির্দেশ বানিয়েছি যেন তোমরা আমাকে ছাড়া কোনো কর্মবিধায়ক বিধায়ক না বানাও সে তাদের বংশধর যাদেরকে আমি নুহায়ের সাথে আরোহণ করিয়েছিলাম নিশ্চয়ই সে ছিল কৃতজ্ঞবান্দা আর আমি বনি ইসরায়েলকে কিতাবের সিদ্ধান্ত জানিয়েছিলাম যে তোমরা জমিনে দুবার অবশ্যই ফাঁসাদ করবে এবং অধ্য দেখাবে মারাত্মকভাবে অতপর যখন এই দুইয়ের প্রথম ওয়াদা আসলো তখন আমি তোমাদের উপর আমার কিছু বান্দা পাঠালাম যারা কঠোর যুদ্ধবাজ অতপর তারা ঘরে ঘরে ঢুকে ধ্বংসযজ্ঞ চালালো আর এই ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল তারপর আমি তাদের বিরুদ্ধে তোমাদের জন্য পালা ঘুরিয়ে দিলাম ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তোমাদেরকে মদত করলাম এবং জনবলে তোমাদেরকে সংখ্যাধিককে পরিণত করলাম তোমরা যদি ভালো কাজ করো তবে নিজেদের জন্যই ভালো করবে এবং যদি মন্দ করো তবে তা নিজেদের জন্যই এরপর যখন পরবর্তী ওয়াদা এলো তখন অন্য বান্দাদের প্রেরণ করলাম যাতে তারা তোমাদের চেহারাসমূহ মলিন করে দেয় আ যেন মসজিদে ঢুকে পড়ে যেমন ঢুকে পড়েছিল প্রথমবার যাতে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় যা ওদের কর্তৃত্বে ছিল সুরা আল ইসরা আয়াত দুই থেকে সাত সুরা ইসরায় আল্লাহ ইহুদীদের দুটো বিপর্যয়ের কথা উল্লেখ করেছেন ইবেন কাসিরের মতে ইহুদীদের প্রথম বিপর্যয় ঘটেছিল খ্রিস্টপূর্ব পাঁচশো সালে পারস্যদের হাতে তার মতে পারস্যের রাজা বাখতানসার ইহুদিদের রাজ্য ধ্বংস করে দেওয়ার জন্য ক্যাম্পেইন শুরু করে তার বাহিনীরা ইহুদিদের রাজ্যকে ধ্বংস করে দেয় এবং ইহুদিরা চতুর্দিকে পালিয়ে যায় এই আয়াতে দ্বিতীয় যে বিপর্যয়ের কথা বলা হয়েছে সেটা ঘটেছিল আর এটা এবার পারস্যের হাতে নয় সেটা রোমানদের হাতে পারস্যের হাতে ছিন্ন হবার পর ইহুদিরা কোনোভাবে নিজেদের রাজত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হয় কিন্তু রোমান জেনারেল ঠিকুস তাদের ওপর হামলা চালায় এবং তাদের মন্দির ধ্বংস করে দেয় ইহুদিরা এবারও পালিয়ে যায় দুইবারই তারা পালিয়ে আরবের দিকে চলে আসে আর এভাবেই আরবে ইহুদিদের বসবাসের সূচনা বহু বছর পর ইহুদিরা আবারও নিজেদের একটি রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে প্রশ্ন হচ্ছে এই রাজ্যকে স্থায়ী হবে উত্তর হচ্ছে না তাদের প্রথম বিপর্যয় হয়েছিল পারস্যের হাতে দ্বিতীয় বিপর্যয় হয়েছিল রোমানদের হাতে আর তৃতীয় বিপর্যয় হবে মুসলিমদের হাতে শেষ জামানায় মুসলিমদের সাথে ইহুদিদের প্রচণ্ড যুদ্ধ হবে এবং ইহুদিরা সেই যুদ্ধে পরাজিত হবে প্রশ্ন আসতে পারে ইহুদিদের সাথে মুসলিমদের অনেকগুলো যুদ্ধে হয়েছে এবং মুসলিমরা সেসবে পরাজিত হয়েছে কিন্তু শেষ জামানায় সেই যুদ্ধে মুসলিমরা কীভাবে জয়লাভ করবে কেন জয়লাভ করবে এর উত্তরে বলতে হয় ইহুদিদের সাথে আগে যে যুদ্ধগুলো হয়েছে সেগুলো কোনো সুস্পষ্ট উদ্দেশ্য নিয়ে সংঘটিত হয়নি জাতীয়তাবাদ কিংবা অন্য কোনো আদর্শের জন্য সংঘটিত হয়েছে ইসলামের পতাকা তলে হয়নি লা ইলাহা ইহ কায়ে করার জন্য হয়নি মুসলিম দেশের শাসকেরা সেই যুদ্ধ করেছিল রাজনৈতিক স্বার্থে তাদের আনুগত্য আল্লাহ সোহানওয়াজ আল্লার প্রতি ছিল না প্রকৃত মুসলিম উম্মাহ এখনও ইহুদিদের সাথে যুদ্ধ করেনি যার কারণে আগের যুদ্ধগুলোতে ইহুদিরা বিজয় হয়েছিল কিন্তু ভবিষ্যতে সেই যুদ্ধটি হবে ভিন্ন রকম এই বিজয় আসার কারণ হলো। মুসলিমরা এই যুদ্ধ এই কারণে করবে যে তাদের সত্যিকারের পরিচয় হল তারা মুসলিম হাদিস থেকে আমরা জানি সেই যুদ্ধে ইহুদিরা পাথরের পেছনে গাছের পেছনে লুকিয়ে আশ্রয় খুঁজবে আর তখন পাথর আর গাছগুলো মুসলিমদের বলে উঠবে হে মুসলিম হে আবদুল্লাহ আমার পেছনে একজন ইহুদি আছে তাকে হত্যা করো শুধু গারকাত গাছ চুপ করে থাকবে আমরা দেখতে পাচ্ছি পাথর অথবা গাছ মুসলিম সৈন্যদের মুসলিম হিসেবে সম্বোধন করবে আবদুল্লা হিসেবে সম্বোধন করবে পাথর বা গাছ হে আরব হে ফিলিস্তিনি হে বাঙালি এভাবে সম্বোধন করবে না বরং মুসলিম বাহিনীর সদস্যরা যে দেশ বা যে অঞ্চলের হোক না কেন গাছ বা পাথর তাকে মুসলিম বা আবদুল্লা বলে সম্বোধন করবে অর্থাৎ মুসলিমরা যখন জাতীয়তাবাদকে ছুড়ে ফেলে মুসলিম পরিচয় নিয়ে যুদ্ধ করবে তখন তারা ইহুদিদের সাথে জয়ী হবে ফেসবুক পেজ ডবসবুক ডট কম স্ল্যাশ রেইনডিয়া ইউটিউব চ্যানেল ডবল ডট কম স্ল্যাশ রেইন মিডিয়া